জায়দ ইবনু খালিদ রাজিয়াল হতে বর্ণিত তিনি উসমান ইবনু আফান রাজিয়ালকে জিজ্ঞেস করলেন কেউ যদি স্ত্রী সহবাস করে কিন্তু বীর্য বের না হয় তবে তার হুকুম কি উসমান বললেন সে সালাতের ন্যায় অজু করে নিবে এবং তার লজ্জাস্থান ধুয়ে ফেলবে উসমান রাজিয়াল্লাহ তালু বলেন আমি একথা আল্লাহ রাসুল সাল্লাহ আলসালাম থেকে শুনেছি জায়দ বলেন তারপর আমি এ সম্পর্কে আলী রাজেলাহালাহু জুবাই রাজেলাউ তালান্নহা রাজিল্লাউ তালান্ন এবং উবাই ইবনু কাব রাজেলাউ তালান্নকে জিজ্ঞাসা করেছি তারা আমাকে এ নির্দেশী দিয়েছেন